আল্লাহর অলি হওয়ার জন্য সহজে আল্লাহকে খুশি করার জন্য সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহ অনুর হাদিসাম বলছেন আল্লাহ সবচেয়ে প্রিয় বান্দা হলো যে বান্দা অন্যান্য মানুষের সবচেয়ে বেশি উপকার করে কথা কি শুনছেন শোনা যাচ্ছে হ্যাঁ আল্লাহর কাছে আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় নফল এবাদত কি আমার কোন ভাইয়ের উপকার করার জন্য টাকা পয়সা দিয়ে নয় একটু সাথে হেঁটে যাওয়া একজনের উপকার করার জন্য তার বোঝাটা মাথায় তুলতে তার গাড়িটা ঠেলে দিতে তার একটা কথা বলতে কারো উপকার করার জন্য তার সাথে কয়েক পা হেঁটে যাওয়া আল্লাহ রসুল সালাম বলছেন মদিনার মসজিদে নববীতে এক মাস এতে কাপ করার চেয়েও আল্লাহর কাছে বেশি প্রিয় এক মাস মসজিদে নবীতে এতে করলে যে সব পাবেন একজন মানুষের বোঝা তুলে দিতে একজন মানুষের উপকারের একটা কথা বলতে একজন মানুষের বিপদে আপদে সাহায্য করতে কয়েক পা হেঁটে গেলে তার সে বেশি সব পাবেন ওমান কাদমা গহুনাফু মাল আল্লাহ কলবাহু আম जे राग हो गए जमा सीए दिए पड़िए दिए से राग हुई एम लोकर उपर राग हो जा राग ले राग जेड़े देखे गाली दे मार देजी নিজের স্বামী নিজের ছেলে মেয়ে নিজের কাজের মানুষ গরিব মানুষ রিক্সাওয়ালা আপনার চেয়ে দুর্বল কারো উপরে আপনার রাগ হয়েছে প্রচণ্ড অপমান করেছে বাজে কথা বলেছে আহত করেছে যে কোনো কারণে আপনার প্রচন্ড রাগ হয়েছে এই রাগ যদি কেউ কন্ট্রোল করে দেয় ক্ষমতা কেয়ামতের দিন তার অন্তরটা শান্তি এবং নিরাপত্তা দিয়ে ভরে দেবে তো ভাইরা আমরা বাড়িতে বইয়ের উপরে রাগ করি সুযোগ পেলে স্বামীকে রাগ করে গাল দিই ছেলে মেয়েদের রাগ করে গাল আল্লাহ রসুল বলছেন না তুমি যদি রাগটাকে কন্ট্রোল করে দাও আল্লাহকে আমতের দিন তোমার অন্তরটা শান্তি দিয়ে ভরে দেবেদ আসছেন জি ट हुजूर गाड़ी लम्बा करते चा सर्वशेष जोर अलि हर जन सबसे कठिन क्या सबसे सहज कह सक मुसलमान के भल दला दलि मारामारी हानि एग्लो बर्जन करबं आल्ला सबा केान कर